হাসানীরা জীবনী সম্পর্কে আমরা জানছি रसूल सलिम शेष नबी चले गलम सम्पर्भ्य हिन्दूधर्मी ग्रंथे मध्य प्रबी हजरत मुहम्मद सल अलीसल्लम सम्पर्भिष्य आज के पर्वे हिन्दू धर्म এই বিষয়ে কি বলে আমরা তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব হিন্দু ধর্মের মধ্যেও তারা বিশ্বাস করে যুগ চারটি সত্য ত্রেতা দাপর কলি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে এখন কোন যুগ চলছে তারা বলবে এখন কলি যুগ চলছে তাদের কিতাবের মধ্যে আছে শ্রীমদ ভগবত মহাপুরাণ এবং কলকিপুরাণের মধ্যে আছে এই কলি যুগে যে অবতার আসবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার জন্মস্থান তার জন্ম তারিখ এবং তাকে যে মানতে হবে এই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে কলকিপুরাণের মধ্যে পাঁচ নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে এ অন্তিম অবতার অন্তিম মানে শেষ অবতার মানে রসুল শেষ রসুল অন্তিম অবতার যিনি আসবেন তার নাম হবে নরাসংস তার পিতার নাম হবে বিষ্ণুযশা তার মাতার নাম হবে সুমতি তার জন্মস্থান হবে সম্বল তার জন্ম তারিখ হবে মাদব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখ এটা ছিল তাদের সংস্কৃত ভাষা আমরা যদি একটু অনুবাদ করি তাহলে দেখব নরাসংস যার বাংলা অর্থ হয় প্রশংসতীয় নর প্রশংসিত ব্যক্তি যার আরবি অর্থ হয় মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের প্রিয়নবি হাজর ছিলেন তার নাম ছিল মুহাম্মদ। হিন্দু ভাইদের কিতাবের মধ্যে আছে অন্তিম অবতার যিনি হবেন তার পিতার নাম হবে বিষ্ণুযোসা যার বাংলা অর্থ হয় মালিকের দাস যার আরবি অর্থ হয় আবদুল্লাহ তার মাতার নাম হবে সুমতি যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি যার আরবি অর্থ হয় আমেনা আর মাহমুদ রাসুর সাল আলী ও মাতার নাম ছিল আমেনা তার জন্মস্থান হবে সম্বল বাংলা অর্থ হয় শান্তির ঘর দারুল সমান তার জন্ম তারিখ হবে মাদব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ মাধব যাকে বিপ্টমি ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখকে বলা হয় তো বৈশাখের ঋতু যাকে আরবিতে বলা হয় বসন্তের কাল বসন্তের আরবি হল রবি শুক্লপক্ষ প্রথম অংশ প্রথমকে আরবিতে বলা হয় আউ্য়াল রাবিউল আউয়াল দ্বাদশ তারিখ বারো তারিখ রাবিউল আউ্বাল এর বারো তারিখ এই তারিখে যে অবতার আসবেন তাকেই মানতে হবে এটাও হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ অল্পনিষদের মধ্যে আছে ড বেদ প্রকাশ উপাধ্যায় যিনি এলাহাবাদ ইউনিভার্সিটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন তিনি তার গ্রন্থ অন্তিম অবতার এবং মোহাম্মদ সাহেব এই গ্রন্থের মধ্যে উনি অল উপনিষদের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে বলেন যে অন্তিম অবতার তাকে মানতে হবে তাদের কিতাবের মধ্যে আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ ইনতি নাম মোহাম্মদ তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গের আশা করো জন্ম লা ইলাহা হর্তি পাপম আল্লাহর আশ্রয় পাপ পুঞ্চন সম্ভব নয় ইহ পরম পাদম আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয় জন্ম বৈকুণ্ঠাম ও মহম্মদ তাহলে মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের জপনা করো অনুসরণ করো বৃহস্পত দর্শক স্পষ্ট তাদের কিতাবে নবী সাল্লাহ আলাই সালামের নামটিও রয়েছে তাদের কিতাবের মধ্যে আছে তো আমরা দেখতে পেলাম যে খ্রিস্টানদের হিন্দুদের কিতাবের মধ্যে তাদের ধর্মীয় গ্রন্থ গ্রন্থে এই শেষ নবী হজর মাহমদ রসুল্লাহ সাল কথা আছে অনেক হিন্দু যারা নাকি এই শেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসবেন তাকে তিনি এলে তাকে মানবেন এবং সে আশায় সে প্রত্যাশায় সময় কাটাচ্ছেন এখনো অনেকেই সে অপেক্ষায় আছেন কিন্তু তারা জানে না সে শেষ নবী হাজরত মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এসে চলে গিয়েছেন দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সেই নবী সম্পর্কে হিন্দু ধর্মে এবং আরো বিস্তারিত আছে তাদের ধর্মীয় গ্রন্থে যে সেই নবী আসবেন তার চারজন শিষ্য হবে এবং তার বিভিন্ন অনেক সিফত যার গুণবাচক নাম গুণবাচক মুক্তি পেশ করা হয়েছে আমরা জানতে পারলাম দর্শ সেরাতের সিরিজে যে পূর্ববর্তী কিতাব বিশেষ করে অমুসলিমদের হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে সুবাহন আমাদেরকে হজরত মাহমুদ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জীবনী জানা মানা এই অনুযায়ী জীবন পরিচালনা কর তহবিজ্ঞান করুন আসসালামাইকুম আরহাম